বিসমিল্লাহ রহমান রহীম পরম করুন নমায় ও আশিমালু আল্লাহ মিশুর মুখ না তে আশুক বে চারা নারা সত বুড়া নপক বুনে দু একদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবরে নিয়ে যাবেন এই দুনিয়ায় ভাই বলি বন্ধু বলি কেউ তো আপূর্ণ হয় ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপূর্ণ ফসাদের জমানায় আপনাদের ইমানকে মজবুত করে দেয় মাহফিল কে আপনি হেদায়তের জন্য কবল করে নাই আমরা হাজির হইলাম আপনার কাউকে বিদায় দিয়া কাম রায়গের অল মু জি আজমাইন রহমত কাই অসালামুক রহমতুল বারকাত Alhamdulillah Alhamdulillahi Na ahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'uzubillahi min shururi anfusina Man yahdillahu falamudillelahu wa man yudlilhu falamudillelahu wa man yudlilhu falamudillelahu অন শাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা অন শাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির কত সু না দিনু সু আল ওসলিমু তসলিম হুমাস হুম জিম বিসমিল্লাহমা নিম হলাপনা কুমি হি দুমিনুসরি জুকুম তদুলিম অসদ করি জমানায় যখন দুনিয়ার থেকে ইসলাম মুসলমান দিকে মিটিয়ে দেয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে না যেমনায় মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে সেই মুহূর্তে আল্লাহ রে আমাকে নিজের ইচ্ছে ইবাদত করা যায় না খুব ভালো বুঝতে হবে নিজের ইচ্ছা করতে পারা যায় না আল্লাহ আল্লাহাকালু ফাল আল্লাহাক যাকে হেদায়ত করবেন তাকে কেউ গোমরা করতে পারবে না আল্লাহ আল্লাহাক যাকে গোমরা করবেন তাকে কেউ হেদায়ত দিতে তা বলতে পারব আমাদের দোষটা কোথায় প্রশ্ন আছে কি নাই মারাত্মক এক প্রশ্ন আল্লাফাকিবেন সে তো হেদায়তীদাল মুর্শিদা আল্লাফাক হেদায়ত দিলি তো হেদায়ত প্রাপ্ত আল্লাফক হেদায়ত না দিলে আমাদের দোষটা কোথায় হেদায়ত পাব কোথায় দারুণ এক প্রশ্ন গুরুত্বপূর্ণ এক প্রশ্ন খুব খেয়ালের সাথে শুনতে হবে আওয়ামের দুই ধরনের দুই প্রকার দুই প্রকার খোদাই বিধান, আল্লাহ বিদান দুই ভাগে বিভক্ত কয় ভাগে আওয়ামের তকবিনী আওয়ামের তশ্রী বা তকলিফি আওয়ামের তাকবিনী বলা হয় ওই সমস্ত আহকাম কানুন নাই নিয়ম যে আহকাম নিয়মগুলি কানুনগুলি বিষয়গুলি কোন ফাইয়াকুনের আওতা তাকে বলা হয় আওয়ামের তাকবিনী যেরকম সূর্য চন্দ্র তারকা পানি হাওয়া গাছপালা তরু লতা কথায় যাদের আকল নাই জ্ঞান ঠিক না এই সমস্ত জিনিস কোন ফাইয়া কোন যেমন দিন যেমন আল্লাফাক সূর্যকে বলছে কোন সূর্য চলো সূর্য চলতে আল্লাফাক আল্লাফাক এরকম থাক আল্লাহুল তারাও না আল্লাফাক এত বড় আসমানকে বিনা উসা করে ফেলেছে রফা কি করছেন ভাই উসা করছেন কত উসা জানি না রফা শব্দ ব্যবহার করছে উচা কোন জায়গায় কত উচায় বৈজ্ঞানিক তো ভালোর কথা সদ্য গোষ্ঠী সেখানে যেতে পারবে না বলতে পারেন কেন খুব ভালো বুঝবেন আসলে আমরা যে সবুজ সবুজ দেখি এইটা কিন্তু আসমান না আকাশ না আকাশ কোথায় জানি না আল্লাফা রব আল প্রথম আসমানকে প্রথম জৈনিয়া নিকটতম আসমানসমানে সব অথ বিজ্ঞানীরা কি বলে বিজ্ঞানীরা বলে আমাদের থেকে সূর্য দুনিয়ার থেকে দুনিয়ার থেকে সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল উঁচা নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরে সূর্য যে তারকাগুলি দেখেন না বিজ্ঞানীরা বলে তারকাগুলি সূর্যের অনেক অনেক অনেক অনেক উঁচা বিজ্ঞানীরা বলেন তার উপরে যে তারকাটা আছে নিচের তারকা চেয়ে ওই তারকাটা অনেক উঁচা এবং এক এক তারকা সূর্যের চেয়েও লক্ষ্য কুটি কুটি গুণ বড় অন্ত সূর্যটা আমাদের দুনিয়ার থেকে ১৩ লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ দুনিয়ার যে এরিয়া আছে এই এরিয়ার চেয়ে সূর্যটা বড় তেরো লক্ষ গুণ আর বিজ্ঞানীদের ভাষা ওই যে তারকাগুলি আছে সেগুলি সূর্যের চেয়ে কুটি কুটি গুণ এরপরে বিজ্ঞানীদের ভাষায় এমন আছে এমন অনেক তারকা সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার আলো দুনিয়াতে বুঝে দেয় বুঝার দরকার আছে ভাই বুঝা দরকার খুব মারাত্মক বোঝার দরকার আছে অথচ আলোর গতিশি হাজার আলোর গতি হয় আর যদি তারকা সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার আলো দুনিয়াতে না পুছে তা সেই তারকাটা কোথায় যদি সেই তারকাটা প্রথম আসমানই হয় তাহলে আসমান করছো আর কুটি কুটি সব বাদ এরপর আসমানে যাবা কখনই তো নেই আল্লাপাক আসমানকে বসে থাক খুটি নেই খাম্বা নাই রশি কাছে কোনো অতসা আমার জ্ঞানী গুণী বাবারা দেখেন তো কাপুরের তোলার জন্য কত বাস, কত লেবার কত আয়োজন অথচ এত উষা আসমান না বঙ্গোপসাগরের মাঝখান থেকে কোনো খুটি আছে না কান্তার মরুর থেকে কোনো আছে। না সাহার মরু প্রান্তের থেকে কোনো গোড় গড়তে থাক ও গুলনা খেয়ে বিজ্ঞানীরা কি বলে ও যদি কোন রকমের এক তারকার লাগে আর এক বাড়ি খাইতে পারে সব তশ্ন খবরদার কারোর সাথে কোনো টক্কর লাগাবি না এসে কোন যুক্তিও নেই রে ভাই খেলা তো আল্লাহর এগুলো কুনের আওতা দিন আওয়ামীরা তাকবিনের আওতা দিন কথা ঠিক না আওয়ামের তশ্রী তাকলিফি তাকলিফি বলা হয় আহকামগুলি আল্লাফাকালমিন তার নবীদের মাধ্যমে বন্দাদের উপরে নাজিল করছেন কাদের উপরে জোরে বলেন বন্দা ইচ্ছা করলে সেই কানুন খালি দেয় কলবেন মধ্যে এইটার জবাব দিতে আসে খুব ভালো মতো বোধগম্য হিসাবে গ্রহণ করবেন যেই সমস্ত আহকামগুলি আল্লাফা তার নবীদের মাধ্যমে তার বন্দা আপনার কি করছেন অবতীর্ণ করছেন নাজেল করছেন বন্দা ইচ্ছা করলে কার ইচ্ছা বন্দা ইচ্ছা করলে কথা বলে সবাই মুক্তি কথা বলে মানতেও পারে মাননীয় কানুন বা নিয়মগুলি যদি বন্দা মানে বর্জনীয় কানুন নিয়মগুলি যদি বন্দা বর্জন করে ফলে বন্দা মোত্তাকিন কনেতিন আবেদিন বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে যায় এটা মৌমেন এটা মোত্তাকিন এটা সনিহীন এটা কনেতিন এক একুণে গুণান্বিত হয়ে যায় পালন না করে বর্জনীয় আহকামগুলি বন্দা বর্জন না করে বন্দা কাফের মোশেক মুনাফেক ফাঁসেক জল বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বন্ধ জাহান নামে চলে যায় তাকে কি বলা হয় আওয়ামের তকলিফিফি যেগুলি পালন করা এবং না করা জোরে বলেন জোরে বলেন যেমন সবাই পড়েন সোবাহ আমি কিন্তু পড়ি নাই পড়তে বলছি আমি পড়ি নাই আমি কি না পড়লে পারছি না কি পারি নাই নাল্লাব আমার মুখ ফাঁক করে দিছে তোমাকে পড়তেই হবে তার মানি সোহান পড়া এবং না পড়া কার ইচ্ছা কার ইচ্ছা এবার আসেন আপনি যদি নামাজের দাঁড়াবার ইচ্ছা করেন আল্লাহ বসাই দেবেন নাকি বস আর আমি যদি দাঁড়াবার ইচ্ছা না করি আপনাকে দেখাই দেবে ওর নামাজ পড়া কার ইচ্ছা না পড়া রোজা রাখা না রাখা পর্দা করা না করা হস করা না করা জেনা করা না করা মদ খাওয়া না খাওয়া এক কথায় গুণা করা বন্দার ইচ্ছা ইচ্ছা করলে বন্ধা করতেও পারে ইচ্ছা করলে বন্ধা কারণটা কি আল্লাহদিন বা অথচ আমার সাথে সম্পৃক্ত আমি কতদিন বাসবো আমার ইচ্ছাধীন অবস্থা আমার সাথে সম্পর্ক আমি আগামীকাল কোথায় থাকবো কি খাবো আমার সাথে সম্পৃক্ত কিন্তু আমি জানি না আমার সাথে সম্পৃক্ত অথচ আমি জানি না তা আমার সাথে সম্পৃক্ত হাজারো বিষয় আমি জানি না আমার ইচ্ছাধীন না কার ইচ্ছাধীন অথচ নামাজ রোজা হাক আমার সাথে সম্পৃক্ত কিন্তু আমার ইচ্ছা দিন করলেন কেন এইটাও করতে পারতেন না কেন আমার সাথে না তাহলে নামাজ রোজা হজ জাকাত এইটাও তো আল্লাহ ফক্রবিন আমার ইচ্ছা দিন নাও রাখতে পারতেন কেন রাখছেন আল্লাপাক পরীক্ষা করতে চান আল্লাপাক জোরে বলেন কোন আমার আমার আমার শক্তি ইচ্ছা পায়া হুকুম মানে কে আমার হুকুম মানে না আর কিছু না আর কিছু না আর কিছু না শুধু আল্লাপাক দেখতে চান কে মানে আর ভাই যদি আমাদের মধ্যে ইচ্ছাধীন শক্তি না থাকতো তাহলে পরীক্ষা একটা একটা অন্ধ বাবার চক্ষু অন্ধওয়ালা ছেলেকে বলতে যদি সিনেমা দেখো তোকে দশটা ব্যাথ লাগাই দেব আর সিনেমা না দেখলে তোকে দশ টাকা পুরস্কার দেব ছেলে কি ভাই আচ্ছা বলেন তো তাকে পুরস্কার দেয়া এবং তাকে ব্যাথ মারা বাবার জন্য বৈধ কারণ কি বাবায় বলছে সিনেমা দেখবি না দশ টাকা পুরস্কার বাবার কথা মানস সিনেমা দেখছো শোন বাবার কথা দশটা ব্যাথ লাগাই দেব আচ্ছা এইবার যদি ছেলে সিনেমা দেখে বাবার দশ ব্যাথ গোটা দুনিয়ার ধনী সবচেয়ে বড় বাবা বলতেছে আমার ছেলে তোর মন চায় তোর বন্ধু ডাকছে তোর সুযোগ ছিল কিছু ছিল কিন্তু বাবার কথাকে শ্রদ্ধা করছো সম্মান দেখাইস বাবাকে মহাবাদ করছো চা দশ টাকা না এই দশটা বাড়ি তোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম যেহেতু বাবায় সখী অনেক ধনী সর্বশ্রেষ্ঠ ধনী কিংবা ঠিক মাওলা পাক রবুল আলমিন আমাদেরকে যদি তুই পাথর মাটা বানাইতেন না যথেষ্ট ছিল কুল্লুন আমার মাওনাকে ডাকে তাহলে মানুষ বানাইল কেন কারণটা কি কারণটা কোথায় কারণ এখানে অনাহান চক্ষু আছে অর্থ আছে সব মৌজুখ নয় পরীক্ষা হয় না নয়তো আল্লাহর বন্দর সিনেমা দেখার চক্ষু জোরে বলেন সময় অর্থ সব মৌজুদ দেখে নাই তা না আছে শোনে না মনও চাইছে মন চাইছে সুন্দর মেয়েদের দিকে তাকাবার জন্য চক্ষু চলিয়া গেছে আকর্ষণও আছে দেখতেও মনে না এরকম না কিন্তু এইটাই তো মানুষ এইটাই তো মানুষ আর ফ্রেস তাদের পার্থেক্য দেখানে মন চাবে না তা না চাবে চাই হঠাৎ করে সুন্দর গানে শব্দ মন চাইবে সেই দিকে এইটার নাম নাম কি নতুন বিল্ডিং দেখছেন সুদ ঘুষ খেয়া উঠে উঠাবার জন্য উঠানো এর না বলে মানুষ এর নাম বলে আবেদ কি কথা ঠিক না যদি অনেক মন চায় মন চায় মন চায় তোমার মন তো চাবি এর নাম তো নফস। এর নাম কি মন চায় যাওয়ার জন্য কিন্তু যাব। যাবো যা চাওয়ার জন্য কিন্তু মন চায় কান চায় শোনার জন্য হাত করার জন্য কিন্তু করব না পাও চা যাওয়ার জন্য কিন্তু যাব না জবান চায় মিথ্যা বলার জন্য কিন্তু মিথ্যা বলবো না জবান জিকির করতে চায় না কিন্তু জিকির করব। কথা ঠিক না এই পরীক্ষা এই পরীক্ষায় যে ব্যক্তি পাশ করবে আল্লাহ ব্যক্তির খুশি হয়ে যাইবে হয়ে যাইবে ফেরস্তাদেরকে বলো ফেরস্তারে দেখ তোদেরকে আমি চক্ষু দিছি কিন্তু কান দিয়েছি কিন্তু কোনো গান শোনার মতো আকর্ষণ তোদের কানের মধ্যে দান করি নাই আমি তোদেরকে হাত দিয়েছি কিন্তু হাত দিয়ে কোনো মেয়েদের স্পর্শ করার কোন আকর্ষণ তোদের মধ্যে সৃষ্টি করি নাই ঘুষ গ্রহণ করার মতো জুলুম করার মতো ওই মদ খাওয়ার মতো নাই কিন্তু আমার সব কিছু থাকা সত্ত্বেও সব সময় চিন্তা করে আমার আমার দিকে চাইয়া রয়েছে না আমি বারে যাইতে পারবো না না আমি সিনেমায় যাইতে পারবো না আমি অন্য দিকে সত্ত্বেও গুনার কাজ দিয়া ন্যাকের দিকে যাবে আমার মাওলাফ রব আল ওই বন্ধাটা জান্নাতে দান করবে জোরে বলেন সুবাহ এই তো পার্থক্য তো এখানে কি কথা ঠিক না যদি যখন মৃত্যু হোসেন আসার খাইয়া পড়িয়া যাবে আল্লাফাক রব আলী ডাক দেওয়া দেখ আমার যুবক আমার জুয়ান ইউনিভার্সিটির মধ্যে দাঁড়িয়ে রাখিয়া গেছে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 কিন্তু আমার যুবক ওর কলেজের সাথীরা টুপি উঠাইয়া কত থুক মারছে টুপির মধ্যেই শয়তান থাকে কিন্তু আমার নবীর প্রেমে পড়িয়া মাথার থেকেও টুপি নামায় নাই দেখ আমার সুয়ান হ্যাঁ স্কুলের মধ্যে সুন্নতি জামাও নামায় নাই কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রু কবস কর এমন কোন গুণা নাই যে গুনা সে করতে পারত না প্রতিদিন খাইছে অনেক সময় না খাইয়াও ঘুমায়া রয়েছে কিন্তু পরও সুযোগ থাকা সত্ত্বেও এক লোক মাহারাম তার প্যারের মধ্যে ঢুকায় নাই কোন জান্নাত কামাই করছে অসুস্থ রুগ্ন অবস্থা দেখ সুশ্রী এত সুন্দর চেহারা আমি তাকে বানাইছি অনেক সময় চেহারা উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার সুযোগ স্বপ্ন আকর্ষণ তার মধ্যে পয়দা হইছিল কিন্তু হবে তখনই মহিলার মধ্যে আমার মাওলাই নিষেধ করছে আমি বিপদ না দেখ আমার বন্ধা গুনার কাজের কাছে চলিয়া গেছে গুণা করবে বাধা দেওয়ার কেউ নাই গুনার কাজ করবে বাধা দেওয়ার কেউ নাই হঠাৎ আমার বন্ধা খেয়াল করছে আমার মাওলাই আমার দিকে আমি কাজ করতে পারব না কোন জান্নাত খেলা না দেখাইয়া রুটাকে কবজ করিস না খোদার কসম করিয়া বলিয়া থইয়া গেলাম আল্লাহ বান্দা বান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে আল্লাহ আর বলবে আল্লাহ আল্লাহের মোবেন বান্দা বান্দি এত সাধনা করিয়া এত কষ্ট করিয়া করছি জান্নাতিকে দৌড় মারবে কখন যে শৈলের থেকে রুবাই হইয়া যাইবে আল্লা বকের বান্দা বান্দি কোনো করতে পারবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবারে কবরে যাওয়ার আগে জান আমার বন্দা বান্দির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও কবরে যাওয়ার সাথে সাথে বলবে যে খবরদার আমার বন্দা বান্দির গায়ে মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দাও ফরমান আল্লাহের মোহাম বান্দাবান্দিকে আল্লাহ কবরের মধ্যে এমন মজার মধ্যে লাগাইয়া দিবে হাজার হাজার বছরের সময়টু অনুভব হবে প্রস্ত করবে ফেরেস্তা কিসের আওয়াজ আসতে আসে ফেরেস্তারা বলবে কম আল আমা এই কায়েম হয়ে গেছে তখন আল্লাহ মোমেন্ট বান্দা বানি আল্লাহর এর মধ্যে কি এত বছর চলিয়া গেল তখন ফেরেস্তারা বলবে আল্লাহবাকের মৌমেন বান্দাবান্দি তুমি সাধনা করিয়া কষ্ট করিয়া মাওলা কি এমন ভাবে রাজি খুশি এরপরে কেয়ামতের মানে আল্লাফের মোমেন্ট বান্দা বান্দি উঠবে তাদের চেহারা নূরে আলোকৃত হয়ে যাবে প্রশ্ন করল ইয়া নবী আল্লাহ ইয়া রসুল্লাহ কেয়ামত পর্যন্ত কোন একটা ঘোড়ার কপালে যদি চান থাকে তাকে কি বের করতে কোনো অসুবিধা হয় নাকি সাহাবারা বললেন কোন অসুবিধা হয় না আল্লাহ নবী বললেন আমার খাটি উমাদের কবরের মধ্যে উজুর চিহ্ন বলে চমক উজুর চিহ্ন চমকাইতে থাকবে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে আমি বাঁচিয়া বাঁচিয়া আমার নিজের হাতে যে এক যাবে নেইয়া যাবে যেরকম আকাশে বীজ দিয়ে চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায় একদল আল্লাহ মোমেন বান্দাবান্দির ইমান আমলে এত মজবুত হবে এক সেকেন্ড এর মতো বিজলির মতো পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নে চলিয়া যাবে যাদের ইমান আমলার একটু দুর্বল হবে জোরে চলনেওয়ালা ঘোরার মতো পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নে চলিয়া যাবে যাদের ইমান হবে জোরে হাট ডালা মানুষের মধ্যে আল্লাহ তুই কবুল করিয়ে দিও জান্নাতে যাওয়ার পরে জান্নাতিরা জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। জান্নাতিরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কে আমি পালন করছি নাকি জান্নাতিরা বলবে মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে আমরা অনেক বেশি পাইয়া গেছি কিন্তু মাওলার তুমি একটা ওয়াদ এখনো পালন করো নাই তখন আল্লাহ আমি বন্ধু ওয়াদা করছিলাম জান্নাতির মধ্যে তাদের সাথে আমি দেখা করব সাক্ষাৎ করব। কিন্তু এখন আমি সাক্ষাৎ করি নাই এ ফেরেস্তারে নূরের পর্দা উঠা যাবে যখন সত্তর হাজার নূরের পর্দা উঠে হবে। সমস্ত জান্নাতিরা ভিড়াবিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে ধাক্কা ধাক্কি বিরা বিড়ি বেদিত পূর্ণিমার চন্দ্র দেখতে পারে এইভাবে আল্লাহ আলমী যখন নূরের পর্দার মধ্য থেকে বেরোয় আসবে ধাক্কা ধাক্কি ব্যতিত তোমাকে একটা নজর দেখা দিয়ে দেবী আলাই সাত ফরমান সাক্ষাৎ করা কে পছন্দ করে আমার মাওলায় তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে তোমাকে আমরা দেখতে চাই আর আমার মামলার সাথে সাক্ষাৎ করতে পড়া সাথে আমার সাক্ষাৎ দিব আর জান্নাতের যত নেমা যত নেমা যত নেমা সর্বশ্রেষ্ঠ নিয়ে মাথা এক শেষ দায় হাজার বছর কাটিয়া যাইবে আল্লাহ আল্লাহ তুমি করিয়া না কিন্তু আমার জুয়ান বাবার কেউ পছন্দ করেন কেউ খারাপও জানেন এখানে এরকম বহুত মানুষ থাকাটাই স্বাভাবিক রে বাবা বাবারা কিন্তু খবরদার চর্ম নাই অথবা নাই বাসে তাতে কিছু আসে যায় না চরমকে মহাব করো না করো তাদের কিছু আসে যায় না কি মনে না গেলে কোনো উপায় নাই কোনো ক্ষতি নাই রে বাবা চোর না গেলে কোনো অসুবিধা নাই কোনো ক্ষতি নাই রে বাবা কিন্তু খবর দর মাওলাকে রাজি খুশি না করিয়া যদি মা বনের আমার মাওলার হুকুম পালন করতে চাও না দুনিয়া দুনিয়া দুনিয়া দুনিয়া করতে করতে করতে করতে কার বয়স তো তিরিশ হয়ে গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো চল্লিশ চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনেরায় ঘোরাফেরা করতে চল কিন্তু আমার মবতে কি উপায় হবে আমার কবরে কি উপায় হবে আমার খেয়া মতের মজারে কি উপায়িতা আসার খাইয়া পড়িয়া যাবে আল্লাপা ফেরেস্ত রে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া দাড়ি কাটিয়া মদ পান করিয়া সুদ গুজ গ্রহণ করিয়া খবরদার ওই জাহান নাম খানা না দেখা যায় হুটাকে কবজ করিস না খোদার কসম করিয়া বলিয়া থা গেলাম না মধ্যে দেখতে পারবে বিপদ দেখলে মানুষের হুশ থাকে না বাবারে কত বিপদ দেখিয়া মানুষ এমন ভাবে বাবার কোন উঁচা বিল্ডিং এর নিচের তলে আগুন লাগলে কি কার আগে বের হবে পারাপা পারিকর থেকে মানুষ বেশি মারা যায় কোন লঞ্চ করলে কিবে নীল রঙের দিগির মতো বড় বড় দুইটা চক্ষু সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের থেকে মাওল তোমরা কি দেখো নাই যখন মুজরে অপরাধীকে ধরিয়া ফেলানো হয় যখন অপরাধীকে ধরিয়া ফেলানো অপরাধী বারবার করব না করব না না নামাজ সারবোনা আমি রোজা খাজা করবো না মধ্যে পৌঁছ দেব না আর মত পান করবো না সুত আমি না আমি সেরার মধ্যে লিপ্ত হব না আর আমি গাছায় টান দেব না না আমি আর সিরামায় যাব না আমাকে একটু সুযোগ দেওয়া দাও আমাকে একটু সুযোগ দেওয়া দাও আর করবো না যাব না রিয়া সিরিয়া নিয়ে যাইবে কেন লন্ডন গিয়াও চিকিৎসা করাও না কেন তোমার ওপেন হার্ট সার্জারি হোক না কেন তোমার যতই কিডনি পরিবর্তন করা হোক না কেন যতই তোমার রক্ত চেঞ্জ করুক না কেন্লা আল্লাহ তুমি মাফ করিয়া দাও ইমান আমলে মজবুত করিয়া দাও বাবার দুনিয়ার খেলা শেষ হইয়া গেল কোন অভাব নাই কিন্তু যেরকম বিদেশ মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় বান্ধা হয় ঠিক তোমাকে আমাকে দুনিয়ার থেকে আখের দিকে পাঠাবার জন্য তিনটা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়েছে মত সবাইকে বুঝ দিয়া ধান আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে কেউ কিন্তু খবর নিতে পারবে না আমার মা ও খবর নাই না কবরের না পার দুই পাশের মাটি এমন চাপ মারবে কবরের মধ্যে আল্লাহ আন্দা বয়ের একটা ফ্রেস্তান করিয়া দিবে ওই ফ্রেস্তার কাছে আল্লাহ একটা লোহার গুরজু দিয়া দিবে নবী আল্লাহ ওই লোহার গুরজুদিয়া কোন সব পাথরের পাহাড়ের গোটা পাথরের পাহাড়টা তুলার মত ঈশ্বরের না ফারমান সত্য তবক জমিন এসে ঢুকিয়া যাবে আবার না উঠবে আবার বাড়ি মারবে উল্টাইয়া পাল্টাইয়া না ফার্মানকে পিঠাইতে থাকবে চলাইবে না চোখেও দেখবে না চোখেও দেখবে না কানেও শুনবে না মায়াও লাগবে না আর পিঠানো সারবে না তুমি বার করি বাবা এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপরে আল্লাহ কি আমাদের ময়দান কায়ম করবে আল্লাহাকালিমিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরই আয়না দেখতেন আমার বয় হয় আমার গুনার কারণে আল্লাহ চেহারা পরিবর্তন করিয়া ভালাইল না আমার বয় আমার গুনার কারণে মার আমার চেহারা পরিবর্তন করিয়া ভালাইলো নাকি ইরফুল মুজরিম আবার যেরকম বিজ্ঞ ডাক্তার কাছে রুগী যাওয়ার সাথে সাথে দেখলি ফেরা বুঝতে পারবে কোন ধরনের গুণা করিয়া না পারতের ময়দানে উঠছে আল্লাহ তুমি মাফ করিয়া দাও বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে হারাম কর হারাম খাইয়া আসছে যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা কেয়ামতের ময়দানে বান্দরের সুরাত হইয়া যাবে দেখলে যারা দুনিয়ার মধ্যে সেনা করবে সেনাকার পুরুষের চক্ষু দুরাম মহিলাদের সরমগার মতো হইয়া যাবে ফেরেজ দেখলেই দেখলে বুঝতে দুনিয়ার মধ্যে সেনাকার সেনা করিয়াছে যারা দুনিয়ার মধ্যে করবে। মহিলাদের পুরুষের সরম গার মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের একটা আগুনের বাচ্চা হবে বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে কি যে ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারবে না বাচ্চা প্রসাব হবে না বাচ্চা শুধু মাথা বাইর হবে ওই মাতার মধ্যে বাবা রে কেউ যদি বলতে পারো উজুরমার পাও দলে আমি আর গুনার কাজ করবো না বাবা আমি খোদার কসম করে বলতে আছি সবাই সামনে তোমার একশো পায়ে ধরতে রাজি আছি বাবা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 বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া পানি সাথে খেলতে আস বাধা দেওয়ার কারণে তুমি আমাকে দাও কামড় দাও গালি দাও বাচ্চা পানির সাথে আমরা হাদিস দৃষ্টি দেখতে আছি কত কাল লবকের বান্দা সিনেমায় মজা পাইয়া বিসি মজা পাইয়া সুদে ঘুষে মজা পাইয়া দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া তিন নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে ওইদিকে পিছনে আসলে দাঁড়ানো অবস্থা আছে মাকুমের অপেক্ষায় আছে আল্লাহের হুকুম আসবে একটা ধাক্কা মারবে উল্টে আর নামাজ ধরার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ দাঁড়ি খেমন বাবার তোমরা কি দেখো না কত দাঁড়ি খেমনামার বাবারা দাঁড়িয়ে রাখার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তুমি আগামীকাল বাঁচবা তবা করবা মাওলা রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা এই গ্রান্টি তোমাকে কে দিছে রে বাবা কেউ কিন্তু দিতে পারে কিন্তু কেন করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এবং আমার বাবা খবরদার বর্তমান চমারাই কিন্তু পীর মুিংসা হাসা হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত জেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে জনকে দেখবা আলহামদুলিল্লাহ নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ নাম কি ফলে পরিচয় চরমনাই বুঝিনা চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনে বাবা চাই যাওয়ার তোমার কবরে যাইহো যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক দদ্র তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগঞ্জ রয়েছে সোখের পানিও ছাড়া কিন্তু জাহান নামের আগুন নিবানো আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই প্রাণ খুলিয়া দোয়া করো কিয়ামুতের মানে গলাগলি বাঁধিয়া মামলায় একসাথে চান্নাতে যাওয়ার তৌফি দিয়া দা আল্লাহ হুমামি আল্লাহ হুমামি ও ঘরের দরজা দিয়ে নতুন বউ হুইয়া উঠছে মন কত মেওলকে শরবত খাওয়াইছে কত মেওলকে বাতাস করছে আবার একদিন এই ঘরের করে মারিয়া বাইর করে ওরে মাংস তোমার দিব আল্লাহ কত আলে মলা আমাদের হাত ধরলাম রে মা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে আল্লাহ কত জা কিন তোমার খাস খাস বন্ধ দেখামে মালা আল্লাহ আমি তো আমার দিকে না তোমার যেই বন্দার হাত পছন্দ হয় প্রচন্ড গরমের মধ্যে কাঁচ ফালাইয়া দিয়া ব্যবসা বন্ধ করিয়া এত কষ্ট করিয়া তোমার বন্দারে কেন আল্লাহ কি পাওয়ার জন্য আল্লাহ দুনিয়ার বিপদে পরেও আসি নাই আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ জেনার মধ্যে পতিত হইয়া গেছে আল্লাহ গুনার কাজ করিয়া ভাল হয়েছে আল্লাহ সাহান্ন কাজ করিয়া ভাল হয়েছে আল্লাহ সাহান্ন খাতাতে আমাদের নামটা কাটিয়া দে আল্লাহ জাহান নামের কাতার থেকে আমাদের নামটা কাটিয়া দে আল্লাহ জাহান নামের কাতার থেকে আমাদের নামটা কাটিয়া দে আল্লাহ গুনার থেকে দিয়া দে কবুল করিয়ানা আল্লাহর মুরুব্বি বাবা থেকে কবুল করিয়া না আল্লাহকে কবুল করিয়ানা আল্লাহ হেদায় তোমার কাছে হেদায় তোমার হাত তোমার কাছে না কাউকে বিদায় দিও না আল্লাহ আমরা হাত তোলাম জানিনা জানিনা কারিদরা কবরের সুইয়ার হয়েছে সবাই কবর কবরকে জান্নাতের বাগিচা বানায় আপনাদের কবর কবরকে জান্নাতের বাগিচা বানায় আদা। মা দাদা সব তাম দুনিয়ার মাসা এক মাকামকে জানন্দ করে দাও আমাদের وارحمهما كما ربياكما صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه <سؤال>. وازواجيه واتباعيه اجمعين ارحمنا ما